সম্মানিত হাউদি ঋণ শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে মহান আল্লাহ আলমিনের তাকু অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ হব্বুল আলমিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আল্লাহ হব্বুল আলমিনের তাকু অবলম্বন করার তৌফিক দান করুন সম্মানিত হাউদি আমরা আজকের খুদবায়। প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এই দৃষ্টি আকর্ষণীয় এই জন্য এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আল্লাহ হাবুল আলমিনের এই বাদত করতে গিয়ে আমাদের মধ্যে যেই সমস্ত খালাফাত রয়েছে বিরুদ্ধাচরণ রয়েছে তোর মধ্যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিরুদ্ধাচরণ এজন্য এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে তাই এই কয়েকটি বিষয়ে প্রথমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের মাধ্যমে মূলত গোটা উম্মাদকে গোটা জাতিকে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি আমরা আল্লাহর বান্দা আর ইবাদতের মাধ্যমে আমরা সত্যিকার আল্লাহ রাবুল আলমীর জেন্নাত লাভ করার জন্য ইবাদত করে থাকি অন্যথায় এখানে মসজিদে এসে বসে থাকা আমাদের কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ রাবুল আলমিনের বিধানকে পালন করার জন্য মূলত আমি এখানে মসজিদে এসে আল্লাহ রাবুল আলমিনের ইবাদ করছি আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করছি এর সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এর মাধ্যমে আমি আল্লাহ রাবুল আলমিনের যার নাত লাভ করবো এবং যাহার নাম দেখে নিজেকে মুক্ত করবো আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করব। কিন্তু সেই নৈকট্য ততক্ষণ পর্যন্ত আমরা লাভ করতে পারব না যতক্ষণ পর্যন্ত মূলত আল্লাহ হাবুল আলমিনের বিধানকে আমি নবীর সাল্লাহ আল্লুসাল্লাম যেই তরিকা অনুযায়ী পালন করতে বলেছেন নবী সাল্লা ইসলাম যেই পদ্ধতিতে এই বিধানকে অনুসরণ করতে বলেছেন এটাকে পরিপালন করতে বলেছেন সেই পদ্ধতির আমরা যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবো না ততক্ষণ পর্যন্ত মূলত আমরা আল্লাহ আব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টিও আমাদের এই ব্রতের মাধ্যমে লাভ করতে পারবো না যা নাতলাপ করতে পারবো না যাহান নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কয়েকটি বিষয় নিয়ে প্রথমে আমি যে কথাগুলো বলতে চাই প্রথম পয়েন্টটি হচ্ছে যেটি সেটি হল মাস এই মাসে যখনই মসজিদগুলোতে আমরা দেখি প্রবেশ করি তখন আসলেই আমাদের অন্তরগুলো আনন্দে ভরপুর হয়ে যায় যা আমি কোনো মধ্যে কথা বলেছিলাম যে আল্লাহর বান্দা মুসলিমগণ আল্লাহ রাব্বুল আলমিনকে যদিও অন্য সময় চিনতে না পারেন অন্তত রমাদান মাসে আল্লাহ তালাকে চিনতে পারেন যে আমাদের একজন রব আছে আমাদের একজন মাহবুদ আছেন যার বিধানের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য যার বিধানের আনুগত্য করা আমাদের জন্য দরকার অন্তত পক্ষে রমাদান মাসে আমরা এটা উপলব্ধি করতে পারি রমাদান মাসে মসজিদের মধ্যে আপনি মসজিদের ভিতরে সলাত আদায় করার জায়গা বা দূরের কথা মসজিদের বাইরেও সলাতের জন্য আদায় সলাৎ আদায় করার জন্য জায়গা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় দেখা যায় যে মুসল্লি ভরপুর এই মুসল্লিগুলোই তো রমাদান মাস ছাড়া অন্য সময় এরা এই অঞ্চলে বসবাস করত এই এলাকায় বসবাস করত। কিন্তু রমাদান মাসে এরা থেকে আসে এরা অতিথি পাখির মতো হঠাৎ করে মসজিদের মধ্যে এসে ভরপুর হয় আবার রমাদান মাস যখন চলে যায় দেখা যায় যে মসজিদগুলো খালি বিধান হয়ে যায় এর কারণ কি। আমাদের রব আল্লাহ হাব্বুল আলমিন শুধুমাত্র কি রমাদান রমাদান মাসে কি আল্লাহকে আমরা চিনতে পেরেছি নাকি রমাদান ছাড়াও আল্লাহ হব আলমিন আমাদের রয়েছেন এবং আল্লাহ বিধান আমাদের জন্য রয়েছে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে বন্ধুগণ তারপরে এটি আনন্দের খবর কারণ হচ্ছে অন্ততপক্ষে আল্লাহর বান্দাগন এতটুকু উপলব্ধি করতে পেরেছে যে তাদের একজন রব রয়েছে রমাদান মাসে অন্ততপক্ষে তার পরিচিতি তারা লাভ করতে পেরেছে এই আমি বলি যে এটি আমার জন্য এটি আমাদের জন্য এটি মুসলিম উম্মার জন্য একটি আনন্দের খবর সন্দেহ নেই আমি প্রথম দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল এই যে মৌলিক গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সালাম সুন্হা ঘোষণা করেছেন সহিবুখারি হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে রসুলের সাদ করেন যে রমাদান করল অর্থাৎ তার পূর্ববত্তি যত গুণা আছে সবগুলোকে ক্ষমা করে দেওয়া হবে রমাদান মাসের সিয়ামের যে মর্যাদা আল্লাহ নবী সাল্লাম ই হাদিসের মধ্যে বলেছেন ঠিক রমাদান মাসের কিয়মের মর্যাদা করলে আপনি এর ফজিলত এবং মর্যাদা একই সমান রাসুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সুতরাং এর কিয়ামের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবহেলা করার বিষয় নয় খামখেয়ালি করার বিষয় নয় অলসতার বিষয় নয় এখানে আমাদেরকে সতর্ক হতে হবে গুরুত্ব দিতে হবে রমদান মাসের কিয়ম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে রমাদান মাসের কিয়াম হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ নবী সাল্লাহামের একটি হাদিসে সাব্যস্ত হয়নি অথবা সাহাবাই কেরামের বক্তব্যের মাধ্যমে একটি আসারের মধ্যে সাব্যস্ত হয়নি যে সাহাবাই কারাম রমাদান মাসের উত্তরা করেছেন। একটি হাদিসের হাদিসের কিতাবগুলো ধন্য ধন্য করে যদি আপনি তালাশ করেন আপনি কোথাও হাদিসের মধ্যে এই বক্তব্য পাবেন না সলাত উত্তরাউি উল্লেখ করা হয়েছে এটাকে সলফে সালেহিন সালাত উত্তরাউ নাম দিয়েছেন কারণ দীর্ঘ সময় সলফে সালহীন এই কিয়াম রমাদান মাসে করতেন এত লম্বা সময়ে করতেন যেত যে সলাতি শেষ করতেন তারা আশঙ্কা করত যে আর তাদের সময় আছে কিনা সাহারি করার মতো মানে এমন অবস্থায় তারা পৌঁছে যেতেন মানে পর্যন্ত সাহারির আগ পর্যন্ত তারা এই কিয়াম রমাদান করতেন সলাতু তারা করতেন এবং তারা শব্দটা বহু পছন্দ ব্যবহার করা হয়েছে তার থেকে হচ্ছে আরাম নিয়ে প্রশান্তির সাথে ধীরস্থিরভাবে যে সলাৎ আদায় করা হয় থাকে সফেস আলহি যেহেতু অত্যন্ত আরামের সাথে ধীরস্থিরভাবে আল্লাহ হাবুল আলমিনের সন্তুষ্টির জন্য এই সলাৎ আদায় করতেন তাই এর নাম দেয়া হয়েছে সলাাত্মী সাল্লাহাম সালাতারী সাহাবি উল্লেখ করেন যে নবী সালিউসাল্লাম এর সলা থেকে আমরা মনে করতেছিলাম যে দীর্ঘ কিয়াম করেছেন এবং দৃঢ়স্থিরভাবে ক্যাম করেছেন যে দৃষ্টি আকর্ষণীয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটি হচ্ছে এই দুর্ভাগ্যের বিষয় এই সরাহের পর্যায়ে এমন উত্তীর্ণ হয়েছে যেটাকে নিয়ে গিয়েছে কে না কারা আমার দৃঢ় বিশ্বাস আমি মনে করে থাকি যে শৈতানের কাছ থেকে আমাদের সত্যিকার ফজিলত হয়ে ছিনিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে লোকদের বক্তব্য দেখতেছি যে এটা সিক্স মানে এতে চলতেছে অবস্থা এমন যে কোথাও কোথাও तेलावा रु तसाहुद कि ब जगह जो को कारण सरा तय कर देखीजे তারা তাড়ে করেন যেম শুনলে অর্থ রূপে বুঝা কোরআনে করিমের তফসিল বুঝার মতো এতটুকু মানে জ্ঞান আল্লাহ সুবাহতলা দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় যে কোরআনে করিমের তেলাওয়াজ শুনি আমি নিজে কিছু বুঝি তেলাবাদ করেছে না অন্য কিছু তেলাবাদ করেছে এটা আমি আমি আমি যদি না যারা সম্পর্কে জ্ঞান রাখেন না কোরআনের অনুবাদ সম্পর্কে জ্ঞান রাখেন না তাদের অবস্থা কি তারা তো এর মাধ্যমে উপকৃত হচ্ছে এটা আমার বন্ধুগণ কোরআন তিলাবাত আল্লাহ রাখবুল আলমিন এটা খাস তিলাবাদ ব্যাখ্যায়িত করেছেন তাহলে কোরআনে তেরাভাত থাকতে হলো না আর দ্বিতীয় হচ্ছে তার থিরের মধ্যে ধীরস্থিরতা অবৈহার্য ধীরস্থির ভাবে হতে হবে কিন্তু কোনটাই তৈরি আপনি কেন এত তাড়া করতেছেন অথচ এসার সালাত আপনি আদায় করতেছেন এসার সলাদ আর তারা কোন সুন্দর করে আপনি তেলাবাদ করতেছেন তারাভল সাল শুরু করলেন এরপর আপনি তেলাবাদ শুরু করলেন এমন পর্যায়ে যে আপনি নিজেও বুঝেন না লোকেরাও বুঝেনা এর অর্থ বোঝা যায় না এর উচ্চারণও বুঝা যায় না এটি কোন ধরনের এর মাধ্যমে কি ফুজিলতা আমরা লাভ করতে চাই তারা হচ্ছে দাল সলাতের মধ্যেতা এবং রুকু সেজ দা আদায় করা সমান সমান আদায় করা এটি সলাতের জন্য ফরজ লক্ষণ কোন কারণে যদি এগুলো নষ্ট হয় তাহলে এই সলা আল্লাহ রব্বুল আলমের কাছে আল্লাহ রাত মিলে কোনো লাভ হবে আপনি আমাকে একটু বুঝিয়ে দেন তো আমার বন্ধুগণ বিশ টাকাত দুইশো রাকাত যদি পড়েন তাহলেও কোনো লাভ নেই যেহেতু এই বাদতের মধ্যে আল্লাহ রবুল আলমিনের দেখানো যে তরিকা রয়েছে দেখানোর যে তরিকা রয়েছে সেই তরিকা নেই আর যদি রসুল্লাহ সাল্লাহ করে থাকেন তাহলে পেয়ে যাবেন দুইটা কাত পর্যন্ত আপনার বিশ টাকাতের প্রয়োজন নেই আপনার ছত্রিশ টাকাতের প্রয়োজন নেই আপনার একচল্লিশ টাকাতের প্রয়োজন নেই আপনার বাহাত্তর টাকা প্রয়োজন নেই আপনি দুই রাকাত পড়েন চার রেখাত পড়েন কিন্তু রসুল্লাহ সন্ন্য অনুযায়ী পেন তাহলে এই আমল টুকু আল্লাহুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে সুতরাং সলাপ নিয়ে উপহাস করার বিষয় এটি রটি এর ফরমেট এর ফর্মুলা এর সিস্টেম এর আদায়ের পদ্ধতি কি হবে তরী কা কি হবে সেটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রত্যেক টিভি শোয়ে দেখিয়ে গেছেন দেখিয়ে যাওয়ার পরে শুধু একথা বলে যান নাই যে তোমাদেরকে দেখাই গেলাম না বরং একথা স্পষ্ট করেছেন শৈবুখারী হাজি সল্লু কামারি সল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ পদ্ধতির ব্যাপারে সুলসাল্লাহ ইসলাম সুনির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং এত তাড়াহুড়া করতেছেন কি জন্য আপনার বিশ্বাখাত সালাতের জন্য মানে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বিশ্বাকাত সালাদ শেষ সাইফুল্লাহ ভাই কিয়াম করার প্রয়োজন নেই কি বললেন আপনি হ্যাঁ কোনো প্রয়োজন নেই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কোনো ব্যক্তি যদি এসব জামাতে আদায় করে থাকে আল্লাহর বান্ধাদের উপর যাতে করে কঠিন না হয়ে যায় এই জন্য সুল্লাহাম সহজ করে দিয়েছেন আপনার সময় নেই তাহলে আপনি শুধু এসব সরাতটা পরে বাড়িতে চলে যাবেন ঘরে গিয়ে ঘুমান সারা রাত ঘুমালেন সে জামাতে অংশগ্রহণ করলেন আল্লাহ রাসুলসাল স্পষ্ট করে বলে দিয়েছেন সারা রাত ঘুমানোটাও আপনার সারা রাত এজন্য আপনি এত তাড়াবাড়া করতেছেন কেন আপনি না জানার কারণে এই কাজ করতেছেন সুতরাং আমি স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিতে চাই বন্ধুক সালাত তারা নিয়ে যে উপহাস যে তামাশা আমরা তৈরি করেছি এই তামাশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে নবী সাল্লা ইসলাম সাল্লাত তার অনেক দীর্ঘ নবী সাল আয়াত তেলাবাদ করতেন আর আমরা বিশ্বের মধ্যে একশো আয়াত তেলাবাদ করেন আর নবী সাল্লাহ ইসলাম প্রত্যেকটি রাকাতের মধ্যে দুই শতাধিক আয়াত তেলাবাদ করতেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং বুঝা গেল যে সল্লাত তার ব্যাপারে আমাদের যে খামখেয়ারি রয়েছে খামখেয়ালিটুকু উচিত নয় এতে আপনি মানে কিয়মানের যে ফজিলত সেই ফজিলত পাবেন না বরং ইমাম সাহেব যদি আটটা পড়ান ইমাম সাহেবের সাথে আটটা কাত আপনি চলে যাবেন দ্বারা সাব্যস্ত হয়েছে আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার সুনানির মধ্যে বর্ণনা করেন তিনি বলেন শরীফ যে ব্যক্তি ইমামের সাথে সরাত আদায় করল হাত শরীফ ইমাম শেষ করা পর্যন্ত ইমাম নামাজ শেষ করা পর্যন্ত ইমাম যদি আপনিও শেষ করেছেন আপনারা শেষ আল্লাহ নবীম সারাতজিলত রয়েছে সেই ফজিলত সেই পেয়ে গেল সুতরাং আপনার বিশ টাকা তার একচল্লিশ প্রয়োজন নেই কিন্তু সেটা সলাপ হতে হবে সেটা কি হতে হবে সলাত হতে হবে সলাতে নামে তামাশা তৈরি করবেন আল্লাহ আমরা তো সলাুল ইসলাম এটাকে সলাদ বলেন নেই সেই বখাই হাদিস দা সাব্যস্ত হয়েছে বেদইন ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের মসজিদে প্রবেশ করলেন রাসুল উল্লাহ সাল্লামের সামনে এসে সলাত আদায় করলেন ফাঁকা ফাফাফি সোলাতে সলাতের মধ্যে তাড়াহুড়া করলেন দ্রুত সলাৎ আদায় করলেন রুকু সিজদা কৌমা যেগুলো যেভাবে করা দরকার সেভাবে করলেন না তাড়াহুড়া করলেন দাল করলেন না প্রশান্তি সাথে আদায় করলেন না নবী সাল্লাহামকে এসে সালাম দিলেন নবী সাল্লাহাম সালামের পরে তাকে বললেন তুমি কি সলাত আদায় করেছো বলে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সালাত আদায় করেছি এই ব্যক্তি সলাৎ আদায় করেছে কোথায় সলাৎ আদায় করেন নেই নবী সালামের কাছে এটা সলাদ না সুতরাং আমরা যে সলাৎকে সলাৎ মনে করে করছি যে সলাৎকে আমরা মনে করতেছি যে এই মাধ্যমে আল্লাহ নৈক লাভ করব আমার বন্ধুগণ এটি প্রথম পয়েন্টে যেটি দৃষ্টি আকর্ষণ করার বিষয় ছিল এক্ষেত্রে নবীমের হাজির হচ্ছে নবী সাল্লাহাম এখানে আকাহাতকে প্রাধান্য দিতেন না রাতের নামাজের মধ্যে রানের মধ্যে ইসলাম রাতের নামাজ্য দিতেন না নবী সাল ইসলামকে প্রাধান্য দিতেন কেরাতকে কে প্রাধান্য দিতেন আপনি কত লম্বা কেরাত করতে পারলেন কত বেশিক্ষণ আপনি দাঁড়াতে পারলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কারণ কেরাতের মাধ্যমে মূলত আল্লাহর বন্দা আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার যে আলাকা রয়েছে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে নিবিড় করতে পারে সুতরাং এখানে কেরাতটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিন রাত কিয়ম রমদান করেছেন কিন্তু নবী সাল্লা কত রাকাত করেছেন একজন সাহাবিও উল্লেখ করেননি একজন সাহাবিও কি করেন নাই উল্লেখ করেন নাই নবী সাল্লাম কিয়ম রমদান রমদানের তরাবি এবং কিয়ামের ব্যাপারে উদ্দেশ্য হচ্ছে কতক্ষণ আপনি আপনার রব আল্লাহ আব্বুল আলমিনকে খুশি করার জন্য আল্লাহ হবুল আলমীর সামনে দাঁড়াতে পারলেন কতক্ষণ দাঁড়াতে পারলেন যদি আপনি আল্লাহ আব্বুল আলমকে খুশি করার জন্য যথাযথভাবে দাঁড়াতে পারেন সেটা যদি দুই ডাকাতের মধ্যে হয় তাহলে আপনার জন্য যথেষ্ট নবিস ইসলাম এখানে রাকাতকে নির্ধারণ করেন রাকাতকে নির্ধারণ করে আমরা রাকাতকে অবজেক্ট করে নিয়েছি সুতরাং বিশটা কাত কিভাবে শেষ করা যায় দশ মিনিটের মধ্যে আমরা আমাদের সেই টার্গেটে পোচার চেষ্টা করি বন্ধুগণ এই কাজ করবেন না এটি সলাতে নামে এটি ভুল তামাশা ভুল কাজ দ্বিতীয় যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এটি আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো এই রমদান মাসে আমাদের মধ্যে মহিলাদের আলেমগন সরজ না। মসজিদে মহিলারা আসতে পারবেন না মসজিদে মহিলারা নিষেধ কেবা কারা নিষেধ করেছে তারাই জানে। আমাদের ওই যে আলেমরাই জানেন যিনি মসজিদের মধ্যে রেখেছেন তাকে জিজ্ঞেস করা দরকার এই নিষেধ কি আপনি করেছেন না আপনার বাপে করেছে না অন্য কোন খান থেকে এই নিষেধ এসেছে কে এই নিষেধ করেছে আমার জানাবে আমার জানালে বরং আমার আল্লাহর বন্দী যারা রয়েছে মুসলিম নারী যারা রয়েছে তাদেরকে আল্লাহর মসজিদ গুরু থেকে তোমরা কোনো সময়ে বাধা দেবে না খবরদার তোমরা বাধা দেবে না স্পষ্ট করে বলে দিয়েছেন আর আপনি নিষেধ করতেছেন আপনি মসজিদের জায়গায় জায়গায় লিখে রাখতেছেন নামাজের স্থানে মহিলাদের প্রবেশ নিষেধ মহিলারা এত অপবিত্র হয়ে গেল ফরজ মহিলাদের উপর নামাজ ফরজ আর সেই মহিলাদের উপর নামাজের স্থানে আসাকে আপনি নিষেধ করে দিয়েছেন কৃষি ভিত্তিতে আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি এই একটা বিষয় খুব ভালো লেগেছে সেটা হলো রমাদান মাসের সরাত তারা শূন্য নামাজের মধ্যে মহিলাদেরকে অ্যালাউ করতেছে আর ফরজ বাদ দিয়ে অবস্থাটা এমন ফরজ লঙ্ঘন করে মানে মানে লুঙ্গি আছে করে বাজার মধ্যে পাগড়ি দেওয়ার কথা অবস্থা ফরজ এর মধ্যে অ্যালাউ না করে যেখানে আল্লাহ হরবুল আলমের সবচেয়ে বেশি করতে বিষয় রয়েছে কারণ আমার আল্লাহ ব্যাপারে মহিলাদেরকে শেয়ার করতে দিলেন না বাধ্য মানে করলেন তারা আসতে পারবে না এবার সজার আবিতে আপনি অনুমোদন দিলেন যা দিয়েছেন তাও ভালো আপনাদের খাহি শুনুযায়ী আপনাদের প্রবৃত্তি অনুযায়ী আপনারা দিনকে নিজেদের মানে এটা হলো অনেকটা ঠাকুরবাদের মতো ব্রাহ্মণ্যবাদের মতো ব্রাহ্মণ যাই বলবে তাই হচ্ছে দিন ঠাকুর যা বলবে তাই হচ্ছে দিন আমার বন্ধুগণ ইসলাম ঠাকুরবাদ ব্রাহ্মণ্যবাদের নাম নয় ইসলামের দিন রয়েছে কোরআন এবং আদিসের বক্তব্য রয়েছে সুস্পষ্ট্লাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রত্যেকটি বিষয়ে আমার নবীর দিক নির্দেশনা দিয়ে গেছেন এমন কোনো বিষয় নেই যে বিষয় বিষয়ে সাল্লা দিক নির্দেশনা নেই হতে পারে আপনারা জানা নেই যার কাছে জানা আছে তার কাছে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন যার কাছে বিষয়টি জানা আছে তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন নবীর সাল্লাহ আলী সাল্লাম মহিলাদেরকে নিষেধ করেছেন তাদেরকে বাধা দিতে পারবেন বাধা দিয়েছেন যাক সালাদুতার আসতে অনুমতি দিয়েছে এখন অনেক জায়গায় মসজিদের মধ্যে দেখা যায় যে সমস্ত মহিলাদের মানে ছোট বাচ্চা রয়েছে তারা মসজিদে আসবেন না বাচ্চাদের মসজিদে প্রবেশ করাবেন না বাচ্চাদের মসজিদে প্রবেশ করা নিষেধ আরে বাবা বাচ্চার মা এই মা তার সন্তানকে রেখে তিনি কিভাবে সালাদ আদায় করবে এই সন্তানকে কোথায় রেখে আসবেন তিনি কার কাছে রেখে আসবেন হতে পারে তো তারপরে কেউ নেই তিনি কাছে রেখে আসবেন এই বাচ্চাকে হ্যাঁ নির্দেশনা কি আমার বন্ধুগণ নবী সাল আলী সাল্লাম সলাতের মধ্যে দাঁড়াতেন নবী বলেন যে আমি ইচ্ছা করতাম সলাতের কেরাতকে দীর্ঘায়িত করি কারণ সলাাতের কেরাতের মধ্যেই মূলত আল্লাহ হাব্বুল আলমিনের সাথে তাহার লোক সম্পর্কের বিষয়টি নিবিড় ভাবে আল্লাহ হাব্বুল আলমিনের সম্পর্ক তৈরি করার বিষয়টি জড়িত নবী সাল্লা আলী ইসলাম বলেন আমি সলাতে দাঁড়াই আর আমি ইচ্ছা করি আমি ইচ্ছা পোষণ করে থাকি যে সলাতের কেরাতকে আমি দীর্ঘায়িত করব লম্বা করব আমি ইচ্ছা করে থাকি কিন্তু যখন বাচ্চাদের কান্না আমার কানের মধ্যে আওয়াজ আসে তখন আমি আর সলাতের কেরাতকে দীর্ঘায়িত করতে পারি না সলাতের কেরহাতকে আমি হালকা করে দিই কেরাহাত কমাই দিই নবিসাম বলতেছেন আমার বন্ধুগণ কি বুঝতে পারলেন নবিসামের এহাদি থেকে নবিসামের নির্দেশনাতে কি বুঝতে পারলেন একটা বাচ্চা মধ্যে আনতে পারে না আদৌ কি নবী সালের একটি হাদিস আছে আমার জানা নেই হাদিসের কিতাব গুলো আমার এই দুই চোখের সামনে দিয়ে অতিক্রম করেছে নিতে বাধা নেই বাচ্চাদেরকে শপিং মল নিতে বাধা নেই বাচ্চাদেরকে সিনেমা হলে নিতে বাধা নেই বাচ্চাদের যেখানে খুশি সেখানে নিতে বাধা নেই বাচ্চাদেরকে মসজিদে আনলে বাধা কারণ যেহেতু মসজিদে আনলে তো সে আল্লাহর সম্পর্কে জানতে পারবে তার অন্তর বিগুলিতে হবে যে আমি তো আল্লাহর আমার তো সলাত আদায় করা হয়ে যাবে চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের এজেন্ডা বাস্তবায়িত হবে আরেকটি হাদিস নবী সাল্লা ইসলামের সময় শেষ হয়ে যাচ্ছে মূল আলোচনা যেতে পারিনি এখনো সেটি হলো এই নবী সাল্লাহ ইসলাম বলেন ও শিম ওয়াসুিয়ান যদি দুর্বল ব্যক্তির দুর্বলতার বিষয়টি আমি বিবেচনা আনতাম অসুস্থ ব্যক্তির অসুস্থতার বিষয়টি বিবেচনা আনতাম এবং মহিলা এবং শিশুদের বিষয়টি যদি বিবেচনা না আনতাম তাহলে আমি রাতের নামাজ অধিক রাত করে একেবারে অর্ধ করে আমি আদায় করতাম এশার সালাদবিস এশার সালাত আগে আদায় করে নিতেন এসে আসল আগে আদায় করে নিতেন বুঝতে পেরেছেন একটি দুটি হাদিস নই অনেক গুলা অনেক গুলা আদিস রয়েছে নবীম জুমার খোদ বাদ ছিলেন হাসান আলী হোসেন এবনে আলী নদী আল্লাহ তালুমা দুইজন হামাগুড়ি দি হামাগুড়ি দিয়ে মরশিদের মধ্যে প্রবেশ করতেছেন নবী সাল্লা খোদ বাবন্ধ করে দুজনকে নবীম কোলে নিয়ে এসে নবী সালাম কোলে নিয়ে আলাম খোদ বা দিচ্ছেন মসজিদ থেকে বের করে দাও তো মসজিদ এসে মুসল্লিতে ডিস্টার্ব করতেছে এমন কি মুসল্লি আপনি হয়ে গেলেন যে একজন আওয়াজের কারণে আপনার সলাতের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে তো সলাতের মধ্যে মনোযোগ যাচ্ছে সলাত আল্লাহার মাঝে এবং আপনার মাঝে যে সম্পর্ক মজবুত তার সলাত তেমন মজবুত হবে তার সলাতে মধ্যে মনোযোগ হবে একমাত্র আল্লাহ রাব্বুল সাথে তার সলাতে যখন তিনি দাঁড়াবেন তখন পাশ্টি কি করছে তিনি সেই খবর রাখবেন না এটা হচ্ছে ইমানদার ব্যক্তির সুতরাং এই ধরনের ভুল কাজ যেন আমাদের বন্ধুগণ যারা করছেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করতে চাই বাচ্চাদেরকে মসজিদে আনার বিষয়ে নারীদেরকে মসজিদে আনার বিষয় নবী সাল্লাহমের হাজি নবী সাল্লামের নির্দেশনা যেটি সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করুন নিজের বৃত্তির মাস আলা দিবেন না তাহলে নিজেও পদভ্রষ্ট হবেন বিভ্রান্ত হবেন আর অন্যদেরকেও বিভ্রান্ত করবেন পদভ্রষ্ট করবেন আজকে আমরা অনেকেই পদপ্রষ্ট হচ্ছি অনেকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আসুন আমি আজকে যে আলোচনায় যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছিলাম সেটি কয়েকটি বিষয় কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমি একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনাদের সামনে পেশ করেছি যে হাদিস ইমাম বুখারী রাহেম আল্লাহ তার সহিতে বর্ণা করেছেন আঠারোশো নম্বর হাদিস ইমাম তার শহীদে বর্ণনা করেছেন এগারোশো একান্ন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু হাজি আল্লাহনী বলেন রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন আল্লাহ হাবুল আলমিনের কাছ থেকে রসুল বর্ণনা করেন এটাকে হাদিসে কুচ্ছি বলা হয় তাকে এটাকে কি বলা হয় হাদিসে কুচ্ছি রসুল্লাহ সাল্লাহ আল্হী কিছু বিষয়ে সরাসরি আল্লাহ হাবুল আলমিনের কাছ থেকে বর্ণনা করেছেন কিন্তু কোরআন নয় ওহির মাধ্যমে অবতীর্ণ হয়নি কিন্তু এর লব্দি আল্লাহর আলমীর শব্দ এবং আল্লাহ বলে রসুল সাল্লাহ বর্ণনা করেছেন এটা হাদিসে পুজো হাদিসের সর্বোচ্চ স্টেজ আল্লাহ রব্বুল আলমিনে কালিমের মধ্যে এই বিষয় বলেন নাই ওহি করেন নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন এই বিষয়ের গুরুত্ব এত বেশি দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামকে বিশেষভাবে আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং সরাসরি রসুল আল্লাহ সাল্লা আল্লাহ পক্ষ থেকে কোট করে বনা করেছেন হাদিস যেগুলো এগুলো ওহি কিন্তু হাদিসগুলো আল্লাহ রসুল যখন বলেছেন তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের বক্তব্য আল্লাহ রা আলমের পক্ষ থেকে কিন্তু এর লব্জ গুলো শব্দগুলো মূলত রসুল্লাহ সাল্লা ইসলাম দিয়েছেন কিন্তু আদিছে সবকিছুই এর মিনিং এর শব্দ এর ওয়ার্ডস সবটাই মূলত কার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে রেসুল ইসলাম আল্লাহ রুম আদম সন্তানের যত আমল রয়েছে সবগুলো আদম সন্তানের জন্যই তার জন্যই এগুলো সবটা তার জন্য মানে আপনি আমি যা আমল করে থাকি এগুলো আমার নিজেরই পাওনা আমার জন্য মানে আল্লাহ তালার প্রয়োজনে আমরা ইবাদত করতেছি ব্যাপারটি এমন নয় আল্লাহ হাবুল আলমীর কোন প্রয়োজন নেই স্যার আপনি সমস্ত মানুষগুলো যদি আল্লাহ হাবুল আলমিনের নাফরমানি করে একজন আল্লাহর বান্দাও যদি আল্লাহ হাবুল আলমিনের সিজদা না দিয়ে থাকে তাহলে আল্লাহ হাবুল আলমিনের আদৌ কোন সামান্যতম ক্ষতি করতে পারবে কিনা আল্লাহ হাবুল আলমীর উলুহীয়তের মধ্যে সামান্যতম পরিবর্তন অথবা সংকোচন আনতে পারবে কিনা অসম্ভব ইম্পসিবল সেটা করতে পারবে না আল্লাহ রাবুল আলমীর কোনো পরিবর্তন আনার ক্ষমতা কারণে যা করছি এগুলো আমরা নিজেদের জন্য করছি আমাদের নিজেদের জন্য আল্লাহ রাবুল্লাম বলতেছেন কুল্লু আমলে আদম সন্তানদের প্রত্যেকটা আমল তার জন্য এর পরিণতি এর কল্যাণ এর সুবিধা এর ফায়দা এর বা এর ফলাফল যেটি রয়েছে রেজাল্ট যেটি রয়েছে আমরা পাবো আমাদেরকে দেবেন তারপরে আল্লাহবুল আমার যা আছে সবগুলো আমাদের জন্য ইল্লসম রোজা ছাড়া রোজা বাদ দিয়ে রোজা ব্যতিত সিয়াম ব্যতিত এরপরে আমার আল্লাহরুল আলমিন কি বলতেছেন যে রোজা এটা আমার জন্য কার জন্য আমার জন্য এরপর আবার বলতেছেন এর প্রতিদানটি এত গুরুত্বপূর্ণ যে এই হাদিসের কি অর্থ কেন আমার আল্লাহ হাবুল আলমীর হাদিসের পচিয় মধ্যে বলেছেন যে রোজা আমার জন্য আর এর সবচেয়ে আমি ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়িতে উল্লেখ করেন তিনি এর দশটি ব্যাখ্যা উল্লেখ করেছেন কড়ি ব্যাখ্যা উল্লেখ করেছেন দশটি ব্যাখ্যা উল্লেখ করার পরে হাফিজ ইবানী রহমতুল্লাহ বলেন যে এই হাদিসের ব্যাখ্যায় অনেক আলেমগণ আরও অনেক কথা উল্লেখ করেছেন কেউ কেউ এর চেয়েও বেশি ব্যাখ্যা উল্লেখ করেছেন আমি এই দশটাই যথেষ্ট মনে করেছি এই জন্য দশটা কি করলাম উল্লেখ করলাম এই দশটা উল্লেখ করলাম ইমাম জালালদ্দিন সৈদ রহমতুল্লাহ তার একটা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে ইব্রিম আজা এর সুনান ইব্রিম আজের ব্যাখ্যা গ্রন্থ তিনি মধ্যে বলেন যে কিতাব লিখেছেন কিতাবটি হচ্ছে আহলুল আলমের উল্লেখ করেছেন যে বক্তব্যের মাধ্যমে তারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে কেন হাদিসে আলমিনের মধ্যে বলেছেন যে ইউম রোজা ছাড়া এটা আমার জন্য পঞ্চান্নটি বক্তব্য কয়টি পঞ্চান্নটি বক্তব্য জালদিন শহীদ রহমতুল্লাহ রায় বলেন যে আমি আমার এটার নাম হচ্ছে বেসবাহু জুজাইজা এই কিতাবের নাম হচ্ছে এই কিতাবের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এ বিষয়ে বিস্তারিত আল্লাহ কালী রহমা তার হাজাই এর মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো বিস্তারিত আলোচনা করেছি এখান থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই বিষয়ের আলোচনা আজকে কালকে এবং এরপর দিন আর পর দিন যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু আলোচনা কি হবে না শেষ হবে না অনেক দীর্ঘ একটি বিষয় দীর্ঘ একটি আলোচনা রয়েছে আমি শুধুমাত্র যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র মূল কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সাথে মানে দুইটা বা একটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম যে পয়েন্টটি আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে হাজির স্টেপ আমি উল্লেখ করেছি একশো উনপঞ্চাশ বর্ণনা করেছেন হাদিস নম্বর আঠারোশো তিরানব্বই আবু উমামা আল বাহির সাল্লাহ একজন কাছের সাহাবি তিনি একদিন রসুল বললেন আল্লাহ রসুল সাল্লাম একটা স্পেশাল আমল আমাকে বলে দিন বেশিরভাগ সময় আল্লাহ রাসুল সাল্লাহামকে যদি নিবিড় পেতেন তখন নবী সাল্লা ইসলাম কাছ থেকে কিছু ওসিয়ত অথবা কিছু এমন আমল জেনে নিতেন যে আমল জানার মাধ্যমে তিনি সত্যিকার স্পেশালি আল্লাহ হাবুল আলমীর ইবাদত করতে পারেন স্পেশালি আল্লাহ হাবুল আলমিনের ইবাদত করতে পারেন তাই আবু মোহাম্মা আলবাহরিদি আল্লাহ কালান হতেনি আল্লাহ নবী সাল্লাউ ইসলামকে বললেন যে এমন একটা আমল আমাকে বলে দিন যেটা স্পেশালি আপনার কাছ থেকে গ্রহণ করব। কোন রেব যে এমন একটা আমল বলে দিন আমলের পরে আর কারো কাছে জানতে চাইবো না এটাই একমাত্র আমল হিসেবে নিজের জন্য গ্রহণ করে নেব তখন আমার নবী সাল্লাম বলেন নিজের উপর সিয়ামকে বাধ্যতামূলক করে নাও সিয়ামটাকে গ্রহণ করো ঠিক সিয়ামকে নিয়মিত করো। সিয়াম পালন করাটাকে নিয়মিত করো কারণ হচ্ছে কারণ সিয়ামের সমপর্যায়ের কোন আমল নেই এর সমান কোন আমল নেই যত আমল রয়েছে এই আমলগুলোর মধ্যে এই বাদ রয়েছে এই বাদুতগুলোর মধ্যে যদি ওজন করা হয় পাল্লাই তুলে তাহলে হচ্ছে এমন পর্যায়ের আমল যে আমলের কোন হাদিসের বর্ণনাকারী তিনি বলেন আবু মামা আলবাহী যে দিন থেকে রসুল্লাহ ইসলামের কাছ থেকে এই হাদিসটি গ্রহণ করেছেন সেদিন থেকে আমরা আবু মামা আল বাহিরতিয়া তালনকে দেখেছি যে তার ঘরে তিনি তার স্ত্রী তার খাদেম এবং তার দাসী যারা ছিল কোনো দিন দিনের বেলায় তার ঘরে আগুন জ্বালাতো জ্বালাতেন না রান্না হতো না যদি কোনো কারণে মেহমান আসতো শুধুমাত্র আমরা দেখতাম তার ঘরের মধ্যে আগুন জ্বলছে এবং রান্না হচ্ছে মেহমান আসলেই শুধুমাত্র তার ঘরের মধ্যে রান্না হতো এছাড়া আর আবু মামা আলবাহত না যেহেতু কোন আমলের সাথে এটাকে ওজন করে আপনি এমন পর্যায়ে আনতে পারবেন না যে এই আমলটা যে পর্যায়ে আসতে পারে এমন গুরুত্বপূর্ণ আমল দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা অনেকেই মিলাদ নেই জন্য মানে সিয়ামের এই আমাদের কাছে সবচেয়ে নিরস এ বাদত সবচেয়ে মানে রসহীন এ বাদত আরো অতিরিক্তরা গেছে ক্ষুধার কষ্ট আর বর্তমানে যে গরম গরমের মধ্যে তো প্রশ্নে আসে না যে মানে অবস্থা কি তাই আমরা এটাকে গুরুত্ব দিতে পারি নাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় যে ইবাহের মধ্যে আনুষ্ঠানিকতা রয়েছে ইমাম সাহেব আসবেন এসে মিলাদ পড়াবেন মিলাদ পড়ায় একটা বড় মনে দিয়ে দিবেন হাসাবেন আর কাঁদাবেন আর আপনারা সবাই বলবেন মাশাল্লাহ মাসাল্লাহ ইমাম সাহেব আজকে একেবারে অন্তর কেড়ে নিয়ে গেল এটা হচ্ছে আপনাদের কাছে ইবাদত এটা হচ্ছে আপনাদের কাছে বলেন না যে আলমের কাছে একমাত্র মর্যাদাপূর্ণ সেই বাদত হচ্ছে আল্লাহবুল আলমের কাছে যার সমকক্ষ কোনালহিন এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন সলাফদের মধ্যে সাব্যস্ত হয়েছে অনেকেই তার জীবনের পুরাটি সময় সিয়াম পালন করতেন কিন্তু না তার ঘরের লোকেরা জানত না তার পরিবারের স্ত্রী জানত না তার বাজারের মানুষ তারা এমন এমনভাবে আল্লাহ হাবুল আলমিনের সন্তুষ্টির জন্য তারা শিয়াম পালন করতেন আসুন প্রথম পয়েন্টে যে হাফিজিবী হাজার রহমতুল্লাহ বলেন যে আসৌ মুলা ইয়া কাউফিহি রিয়া সিয়ামকে আল্লাহ রাবুল আলমী বিশেষভাবে নিজের দিকে সম্পর্কিত করে যে আসলি রোজা আমার চুরি এই বলার কারণ হচ্ছে এই কারণে যে আসৌ মুলাই ইয়াকাউফিহি রিয়া রোজা এর মধ্যে কোনোভাবেই রিয়া লোক দেখানোর যে ইচ্ছা রয়েছে লোক দেখানোর যে প্রবণতা রয়েছে সেটা আপনি কোনোভাবেই দেখাতে পারবেন না দেখাবেন মুখ খুলে হা করে দেখাবেন কি দেখবে আপনার কিছুই দেখতে পারবেনা মুখেও বলেন তাহলে সমস্ত এবার যখন করবে প্রত্যেকটি এবারে একটা সয়িং আছে একটা ডেকোরেশন আছে সয়িং কিন্তু সিয়াম এমন একটি এই যার মধ্যে এই সিয়ামকে এই জন্য আল্লাহ নিজের জন্য কাজ করে নিয়েছেন এই মর্মে সোনাদের দিক থেকে গ্রহণযোগ্য বলেছেন রাসুল্লাহ করেন যে সিয়াম এমন একটি এই বাদত যে বাদের মধ্যে কোন রিয়া নেই অবশ্যই হাদিসের হাদিসের একটি অংশে এই নির্দেশনা রয়েছে সেটা বলেন তিনি তার পানাহার কে বর্জন করে থাকেন মিন আজিলি আমার কারণে আর কোন কারণ নেই কারণ আপনি যদি গোপনে খাবার খান পানীয় পান করেন জুস পান করেন দুধ খান চা খান অথবা সিগারেট খান বাধা দেবে আপনাকে ধরতে পারবে কাকে আপনি সন্তুষ্টি করার জন্য করছেন কমন কথা শুধু আমার জন্যই আমার বান্দা তার প্রবৃত্তির কামনা বাসনা যা আছে এগুলোকে পরিহার করে তার মানাহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে পরিহার করে থাকি সর্বশেষ কথা সেটি হল এই যে সুফিয়াল তিনি বলেন যে সিয়ামকে আল্লাহ রবীন্দ্র নিজের জন্য খাস করে নিজের জন্য যে সমস্ত আমল এগুলোকে আল্লাহ সুবাহ বান্দাদের জন্য বান্দাদের হকুল আহবাদের জন্য আল্লাহ রাবুল্লা আলমিনকে আমাদের দিন কফ হিসে ব্যবহার করবেন দিয়ে দিবেন আপনি যদি হক নষ্ট করে থাকেন মানুষের হক খুলে বাদ নষ্ট করে থাকেন যেটা আদায় করতে পারেন নাই আজকে একজনের বিশ টাকা একজনের এক লক্ষ টাকা আরেকজনের মানে পাঁচ লক্ষ টাকা আরেকজনের মানে গিবত করেছেন আরেকজনের ছোগলখড়ি করেছেন আরেকজনের ইজ্জত নষ্ট করেছেন এই সবটাই কিন্তু কে দিন পরিশোধ করতে হবে আপনি হয়তো এখন পার পেয়ে গিয়ে আপনি হয়তো মনে করছেন যে হ্যাঁ মাসা আল্লাহ মাসা পার পেয়ে গেছি পাঁচ পাঁচ থেকে বিশ লক্ষ টাকা তো এমনিই মেরে দিলাম কিছুই তো আমার বন্ধুগণ না পারে সেভাবে একটি করে আপনাকে হিসাব কষে বুঝিয়ে দিত বান্দাগণ নিজেদের নেক আমল দিয়ে সেদিন হিসাব কষে কষে প্রত্যেকটা ব্যক্তির পাওনা কি করবে বুঝিয়ে দিবে নেক আমলের মাধ্যমে ইউ নিজের জন্য খাস করে নিয়েছেন এর অর্থ হচ্ছে এর ফান্ডটাকে আল্লাহ রাবুল আলমিন তার কাছে রিজার্ভ রেখে দিবেন আল্লাহাবুল আলমিন এর মাধ্যমে বান্দাদের কি করবেন না কা করবেন না হিয়াহিন যখন দেখবে যে বান্দার আমল শেষ হয়ে গিয়েছে তখন আমার আল্লাহ হন আপনার দিয়ে দিবে এটাই তিনি বলেন তিনি একটি মারফুর আবায়াত করেছেন একটি হাদিস মারফু সোন দ্বারা সাব্যস্ত হয়নি মারফু সোনর্ক রয়েছে মহকুব সহিমুক যে হক রয়েছে এই হকের কফে আল্লাহবুল আলমিন ব্যবহার করবেন না সময় তো হাজারিন সময় শেষ হয়ে গেছে